আল্লাহ হয়েছে প্রায় এত বিঘ্ন আগে হলে সমাবেশ একত্রে হওয়া এটা আপনারই একটা করুণাবই কার এবারে আমরা আপনাদের সামনে পেশ করব আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট আলমেদিন প্রখ্যাত বাগমী শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব জানাল সায়দ কামালুদ্দিন জাফর কামালুদ্দিন জাফরিফুল্লাহ তাকে তার গুরুত্বপূর্ণ প্রকাশ করার জন্য আপনাদের সাথে আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলা আজকের এই সুন্দর আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি আগত বলে আমা আমার সামনে উপস্থিত আমাদের দিনের মধ্যে আমাদের ভাই নতুন অ মুসলিম যারা বলা হয়েছে এ খোয়ানুকুফি দিন আজকে আপনারা আমাদের দিনের মধ্যে আমাদের ভাই সে আমি আজকে স্বাগত জানাচ্ছি মার হাবা বলছি আমি নিজকে সৌভাগ্যবান মনে করছি আয়োজনটা ছোট হল কোয়ালিটিভ এটি গুণে বড় ভারী মর্যাদায় গুণে মানে অনেক বেশি যদিও সংখ্যায় কম সংখ্যায় কম বনে মানে অনেক ভারী যাই হোক আমি প্রথাসুলভ প্রথাগত বক্তৃতা এখানে করবো না আমি যেতে আমারও যেতে হবে নরসেন আপনাদের অল্প সময় কথা বলে আমি চলে যাবো আমাকে ফোনে দাওয়াত দিয়েছেন কে কথা বলছেন আমার সঙ্গে তো এমন একটা বিষয়ে উনি দাওয়াত দিয়েছেন আমি এটা লাভবায়ক বলা ছাড়া উপায় ছিল না যে অস্পর সহযোগী হওরেশন করো এটি অবলিগেশন এটি ফরজ ওটা আল ইসমে ওয়াল উদ্ অপরাধ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সঙ্গে সহযোগী হয়ে না আজকে নও মুসলিমদের আপনাদের সঙ্গে দেখা আপনাদের চেহারার দিকে তাকানো এটাও তো স্বভাবের বিষয় আপনাদের মোহাম্মত করা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আমরা যদি আজকে অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করতাম আমরা কি ইসলামকে জেনে শুনে সিনসিয়ারলি আমরা কি इसलम ग्रहण करतमा आल्ला तलाफिक दीना जन्मगत भावे मुस्लिम होने कतारा सौभाग्यवाना बुझे सुझे दावत पे पढ़ाशना जिने शुने ससियरलि इनण करता समर्पित हो এই জন্য আপনাদেরকে মাঠাবা কিন্তু আমি ভুলে যাব না ওই সমস্ত লোকদেরকে যারা এই কাজে নিয়োজিত আছেন নিজেদেরকে ডেভোটেট করেছেন এই সমস্ত লোকদেরকে ভুলে যাব না যে আল্লাহ এক তোমার দ্বারা এক ব্যক্তিকে যদি হেদায়ত করেন ইমানের পথ দেখিয়ে দেন তাহলে লাল উঠের মালিক হওয়ার তাই তো তুমি অনেক বেশি সম্পদের মালিক লাল উঠ সাধারণত হয় না আর হলে ওই সময় আরব সমাজে মনে করা হতো ওই লোকটা বিশাল ধনী তো নবিকের বললেন তুমি অনেক বড় ধনী তোমার দ্বারা যদি একটি মানুষ সুপথ প্রাপ্ত হয় ডায় পেয়ে যায় ইমানের আলোতে আলোকিত হয় তাইলে কিন্তু তোমার এই এত বড় সম্পদ তুমি অর্জন করলে কাজেই যারা চেষ্টা করেছেন যারা নিজের শ্রম খরচ করেছেন জ্ঞান দিয়েছেন ঠিকমত কৌশল প্রয়োগ করেছেন অমুসলিমদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য তারাও তো কম না তারা কি কম আদাল ভালো কাজে যে পথ দেখালো দালালি করল শব্দটা দালালি বলেন भलो कहे दालाली करल भलो कहकर दूर दालाली करल्ला अब और भागना जे पेल तुम्हें भाग कर देा बर तो देूप एक जैसे एक कथा दवा दिए सूतरा अपन दु जन ही सौभाग्यवान যিনি ইসলাম গ্রহণ করেছেন আর যার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন এখন আপনার কি কাজ থাকলো ইশারা করেছেন ডক্টর সাইফুল পড়াশোনা করার মতো মানুষ আলহামদুলিল্লাহ তার কথায় বক্তব্যে দলিল সারা কথা বলে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে সেটি তার কথা কি আবার আমার মতো করে আরেকটা ডাইমেনশনে পেশ করছি সেটি হলো আপনি তো ইমান আনলেন ঠিকই কিন্তু ইমান আর এলিম দুইটা কিন্তু এটা একটা আরেকটার সম্পূরক এলিম ছাড়া ইমান হবে না আর ইমান ছাড়া এলিমের দাম নেই সুতরাং দুটাকে যদি একসঙ্গে করেন এক নম্বরে কোনটা আসবে বলেন আপনারা বলেন না এলিম আগে আসবে ইমান পরে কারণ খলৈ ছাড়া লোটা ছাড়া দুধ দেওয়া যায় না লোটা তো আগে জোগাড় করতে হবে তাহলে দুধ নেবে না আকল আগে লাগবে জ্ঞান পরে আকল নাই তো জ্ঞান অর্জন করবেন কেমনে সেই জন্য আল্লাহ আকলটা জন্মগত ভাবে দিয়েছেন জ্ঞানটা অর্জন করতে বলছেন আকল অর্জন করে না কোথা কি বুঝে আসছে সুতরাং সেটা আল্লাহকে আগেই দিয়ে দিয়েছেন এটা ছাড়া জ্ঞান হবে না আর জ্ঞান ছাড়া ইমান হবে না সেই জন্য ইমাম বোখার ই তবউিব করেছেন তবউই করেছেন আল এল কাবল কৌলি ज्ञान अर्जन करते बला करार आगे जाने बोलें जाने कर नाम रक्त हो गात दाड़े गे उजु तो लगे अरे उजू करा समय तो जमात तो पावा आगे जमाच शाड़ी खी पर उजू करबा आगे उजू करते जमा आगे ज्ञान अर्जन करते ज्ञान अर्जन करते गई दलिल कलन की थी জেনে নাও ফেল জেনে নাও আগে আমেন এটা বলে নাই জেনে নাও আল্লাহুল্লাহ যদি জানতে বলছে আর আমরা বলি বলো আর এখন বলতে গিয়ে কত ডাইমেনশন আবিষ্কার করা হয়েছে আসতে পারো জোরে মারো ইল্লাহ লাহ এগুলি ভাগাভাগি করে কত রকমে আনছে এর পিছনে এলিম না থাকার কারণেই জ্ঞান না থাকার কারণে লাইলা জিকির করতে করতে বেহ হয়েছে গাছে লাভ দিয়ে উঠছে এরপরে গেছে কোথায় মালারের কাছে গিয়ে বাবা দয়াল বাবা তুমি এটা কইলি কি এতক্ষণ জিকির করলি কি আর করলি কি জানে না কিন্তু সে মানে কিন্তু জানে না আমার এক বক্তা মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন আমার পাশে বক্তৃতা উঠছিলেন তো ওই মাফিলে গেলে তার আলোচনার যে আমার আলোচনা একটু বেশি মোদাল্লাল হইত এই জন্য উনি একটু হিংসা প্রশ্ন করতেছেন উনি একদিনকার জানে কার নাম ইসলাম নেই মাননে কার নাম ইসলাম খুলে। আমি মনে মনে হাসলাম জান নে নাম ইসলাম আরে জানতে হয়তো কিসের জন্য মানার জন্যই তো মানা তো দেয় না কি ছাড়া এই জন্য কোরআন করিমের প্রথম শব্দটা কি এসছে মালয়াছে বলিব ইমান হয় না জ্ঞান ছাড়া এই জন্য আল্লাহ পাক সিরিয়ালি জ্ঞানকে আগে আনছেন পড়া ছাড়া জ্ঞান হয় না এই জন্য পড়ো সুতরাং পড়তে হবে আপনাদেরকে আমাদেরকে জানতে হবে কোরআন একাডেমি দেখেন সব জায়গায় এইভাবে মালকিত তুমি জানতে না তাদি কিতাব কি জিনিস ইমান কাকে বলে ইমানটা পড়ে আছে কিতাবটা তো পড়তে বলছে কি ইমান পড়তে বলছে না কিতাব পড়তে বলছে কিতাব কিতাব পড়া হবে না আরেক জায়গায় সুরা রোমের মধ্যে সম্ভবত উতুল ওয়াল ওরা বললো যাদেরকে এলএম দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে ইমান দেওয়া হয়েছে ইমানকে দুই নম্বরে আছে এলএম কে সব জায়গায় এক নম্বরে এনেছে এরকম বহু প্রমাণ দেয়া যাবে আজকে এখন আপনাদের কাজ কি আলহামদুলিল্লাহ আপনারা যে তেল হয়ে গেছে আপনারা ইমানের কালেমা উচ্চারণ করেছেন চহিতকে চেনায় জাগা দিয়েছেন এখন চরিতার্থ করার সময় জীবনে এটাকে রূপায়িত করার সময় নিজকে নিজের সমস্ত কিছুকে এই আলোকে এখন তৈরি করার সময় কিন্তু এলিমেন্ট ছাড়া তো হবে না এই জন্য এলিমেন্ট দরকার হবে এই জন্য প্রয়োজনীয় সহযোগিতারও দরকার হবে আমি এক অম নমুসলিম এসে আমার কাছে বলছিল সে তার চিকিৎসার প্রয়োজন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক মানুষই নমুসলিম হয়েছে আমার কাছে যে সব সব খবর আর রাখি না মুরগির ফুটে বাচ্চা ফুটে ছেড়ে দিছে কোথায় গেছে না গেছে কিন্তু মার্শাল্লাহ আপনাদের এটা একটা সুন্দর আয়োজন যে বাচ্চাগুলি ছেড়ে দেওয়া যাবে না সঙ্গে রাখতে হবে লালন করতে হবে ক্ষুদ দিতে হবে আর এদের প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে তো ওখানে পঞ্চাশ হাজার টাকা আমার তহবিলে আছে ওই করে আর পাই না আজকের জিজ্ঞাসিও করে আর পাওয়া যাচ্ছে না আমি তো হাজার এখানে দিব আপনাদের এখানে ওই পঞ্চাশ হাজার দিয়ে আপনারা এই তালিম তরবতের মধ্যে এই পঞ্চাশ হাজার টাকা খরচ করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আয়জনের বলছিলাম একজন বলছিলাম তো উনি আমার ফোনে জানেছেন যে আপনার পঞ্চাশ হাজার রেডি উনি পাঠিয়ে দেন নাহলে আপনি নেন পরেও পাই না আমিও যাইনি এখন পঞ্চাশ হাজার আপনাদের এখানে দেখি আমি এখানে দেখা যাচ্ছে আপনারা এটা দিয়ে ইনশাআল্লাহ কাজ করবেন এরপরে আরো থাকবো আপনারা আমি এটাও আদা করছি আপনারা জানেন আমার কাছে একটা ইউনিভার্সিটি আছে আছে ইউনিভার্সিটিতে নমুসলিমদের ক্লাস কিভাবে করা যায় এটা আপনারা চিন্তা করেন প্ল্যান করেন আমি সহযোগিতা দিব। ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে একটা ইয়ে রাখবো যে আপনারা সেখানে ক্লাস করার যাবতীয় পারিপার্শ্বিক সহযোগিতা যেটা এটা ইনশাআল্লাহ দেবো আল্লাহর মেহরবান আল্লাহ আমারা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এটা আমি সৌভাগ্যবান আজকে আপনাদের সামনে এসে তারা তবা করে সংশোধন করে নেয় তোমাদের দিনের মধ্যে ভাই পিছনে যা গোনাগুলি করছে আজকেও প্রশ্ন করছে আমাকে কয় পিছনে যেটা করছি পিছনে এটা করছি এখন বলেন তবা করার পরে কি হবে তা আমি ওনাদেরকে শুনিয়ে দিলাম নবিস ইসলামের ছবি অঙ্কন করছেন এক লোক মরুভূমি বিয়ে যাচ্ছে ঘোড়ার পিঠে ঘোড়ার লম্পে ঝম্পে লোকটি ক্লান্ত শ্লান্ত হয় মরবুর মাঝখানে যাওয়ার পরে শ্লান্তি দূর করার জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে এরপরে একটু চক্ষু বন্ধ করে ঝিমিয়ে নেয় চক্ষ খুলে দেখি তার রাহেলা তার যে সওয়ারি এটা এটা কিন্তু নাই অর্থাৎ দালত চলে গেছে কিভাবে চলে গেছে ও আলাইহা তো আমহ ওই শরব হুক ওই ঘোড়ার পিঠে তার খাদ্য তার পানীয় তার কম্বল তার সম্বল অল দিস থিংস সব সহে চলে গেছে তার মানি এর লোকটা মনে মরা ছাড়া উপায় নাই তো একটু দেখি বামে দৌড়া দৌড়ি করে দেখে কোথাও করার খবর নাই এখন পিছনে হেঁটেও বাড়ি যেতে পারবে না আর সামনেও মঞ্জিলে যেতে পারবে না সুটকি হওয়া ছাড়া উপায় নাই তো মরতে তো হবেই তো দাবা দাবি করে মর দরকার কি শান্তি দিয়েই মরি এই কথা করে আগের জায়গায় ফিরে এসছে নক ইসলাম অঙ্কন মানব জাতির শিক্ষক দেখেন কেমন সুন্দর তার শিক্ষা তিনি বলেন আলা এইটা তার মাথা হাতের উপরে রেখে বালিশ তো চলে গেছে ঘোড়ার পিঠে কথা বুঝছে আর চোখ খুলবো না যতক্ষণ পর্যন্ত না মরছি আর হঠাৎ করে আরো চোখ খুলে গেছে চোখ খোলার পরে দেখে আল্লাহ তার সামনে ঘোড়া উপস্থিত কি অবস্থায় সবই ঘোড়ার পিঠে আছে এই লোকটা মরে গেছিল আবার নতুন প্রাণ পেয়েছে ফ্রাস্ট্রেটেড ছিল কমপ্লিট অ্যান্ড টোটাল এখন সে আবার আশানিত হল নতুন জীবন পেল খুশি আল্লাহ চুবুরা দে করে তার ভাষা কি শুনুন নবী সুহান আল্লাহ কেমন সুন্দর মহান শিক্ষক এই প্রফেসর কোথাও পাবেন না তিনি বলেন এই লোকটা দোয়া শুরু আল্লাহ না রব বোকা আয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব নবীল লক্ষ্য করো লোকটা কত খুশি হলে পরে তার ব্যালেন্স নষ্ট হয়েছে ব্যালেন্স নষ্ট হয়েছে না সুলার মধ্যে পড়ছে কেন খুশির আতি সহ্য এবার নবীন মোমেন বন্দা যখন তবা করে ফিরে আসে ইসলামের পথে আবার ফিরে আসে একটু বেশি খুশি হন এই লোকটা দর দূর খুশি হতো আমি আবার খুঁজতেছু এই বেটা তো উল্টা পাল্টা কাম করছে আল্লাহ খুশি হয়ে কি করছে তুই দেখি ও হাদিসও পাওয়া গেছে কোরআন পাওয়া গেছে যে তবে ইমান আল এবং নিজকে সংশোধন করল তাহলে এই লোকদের জন্য সিদ্ধান্ত কি পিছনে তাদের যত গুণা সমস্ত গুণাগুলিকে ন্যাক বানিয়ে দেয়া হবে সে খুন করেছে জেলা করেছে মিথ্যা বলেছে লুটপাট করেছে সবগুলিকে কি করে দিয়ে এটা একটা ব্ল্যাক মানিকে হোয়াইট করে দেওয়া কালো কালো অর্থকে কি করে দেয় সাদা করে দেয় আল্লাহ এরা তো বেআইনি ভাবে করে আল্লাহ আইন মতো করেন কারণ আল্লাহ মালিক অর্থেরও মালিক তারও মালিক যারা খুন করছে তারও মালিক যারা রেপ করছে তারও মালিক তাহলে তুই জান্নাতের দিকে পাশে থাকা জান্নাতের দিকে জড় দিব ও ফিরেও চাইবো না আমার আবার যে খুন করছে সে জান্নাতে গেল ওরা কোথায় গেল তারকে ফিরে থাকার সুযোগ আছে আল্লাহ পাক তো মালিক তিনি খালি বিচারক না তার তার উদারতা তার এই মহানুভবতার কারণে পালো কাজই করছ আগে খুন করেছেন এবার আপনার হাদিসের মধ্যে আসছে এই সুযোগ পাইয়া বন্দাকে দিন কি করবো জানেন ওই বন্দা সে তালাশ করবো আমি কোন খারাপ কাজ করছি ওগুলি এখন হাজির করলেই কি এখন ন্যাক সুতরাং মনে করার চেষ্টা করবে খারাপ কাজ কোথায় কোথায় করছে ওগুলি ভয় করছে গোপন থাকুক এখন নিজেই প্রকাশ করতে চায় কারণ এটা পেশ করলে যাবে আপনাদের চিন্তার লাউ কুন্মু মিন আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে কাজ করছেন আপনাদের সঙ্গে আমরা আছি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমরা আছি প্রাণ দিয়ে আছি মন দিয়ে আছি পকেট নিয়ে আছি স্বার্থ সামর্থ্য নিয়ে আছি ইনশাল্লাহ আমরা পিছিয়ে থাকবো না আপনাদের সঙ্গে তরুণরা কাজ করছে বলছেন আল্লাহ পাক আমাকে উদারতা এবং আল্লাহ সহকারে পাঠিয়েছেন আমার কাজের সহযোগী হল তরুণরা আর আমার কাজের বিরতি হল কারা কারণ কোরআনদের আপনাদের কথা বলছে আমি খুব হেদায় দিয়েছিলাম রবত্নহীন তাদের দিলকে তাদের সিনাকে মজবুত করে দিয়েছিলাম আল্লাহ প্রশংসা করছেন পক্ষান্তরে বুড়োদের বেপারে কি হয় সময় গড়িয়ে গেল তাদের অন্তর কঠিন হয়ে গেল হুম ফাঁসে খুন তাদের সঙ্গে তাদের মধ্যে বিরাট সংখ্যা দিল ফাঁসা অতএ সৌভাগ্য আপনাদের জন্য আপনাদের জন্য মাখাবা আপনারা আমি সবাইকে দেখতেছি সবই তরুণ মাসা আল্লাহ এই তারের জয়গান আজকে তারা ইসলাম পেয়েছে আসুন আমরা এখন আপনাদের একটা হলে এলেন আমার নিজের আখলাকে দুরুস্ত করা আর সাথে সাথে আলা কমিউনিকেশন এই কমিউনিকেশন প্রেচিং খল অন্যের কাছে সবিলে হেকমত যেখানে বলা হবে এলেম তার পিছনে আছে এলএম ছাড়া হেকমত হয় না এলেম হইল এলএমকে প্রয়োগ করার যে কৌশল নাম কি হেকমত অথবা এলেম আগে আসে অথব এই জ্ঞান অর্জন করে দলিল সাথে কথা বললেন ইনশাআল্লাহ আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি কয় যে আমাদের হিন্দুরা হিন্দুরা ভারতে গরু জবাই জবাইনি এখন গরু জবাইন রাখছে না আচ্ছা এই যে জুতা পায়ে দিয়ে হাঁটে এই মহাশয়রা জুতা পায়ে দিয়ে হাঁটেন এই জুতা কিসে তো গরু কি জুষ করছে গরু হল তার মা গরু হলো তার বাবা এই গরু হল পূজনীয় আমার কয়েক টুর চামড়া দিয়ে জুতা না বানিয়েছে তার মানুষের ঘরে তো গরু কি জুশ করলো যে তোমরা জুতা গরুর জুতা চামড়া দিয়ে জুতা বানিয়ে তার হাঁটো তখন আমার তোমাদের গায়ে লাগে না তোমরা কি দেখো এটা কিসের চামড়া এটা গাভীর না কোনটা কি তোমরা তো এটা পাইলেই কিন তোমাদের সে জুতা কোম্পানি ফেল করবে যদি গরু সুতরাং যেটা ছিল মাথায় ওটা গেল কোথায় আবার খ্রিস্টানদের অবস্থা দেখেন ওরা কয় যে আল্লাহর ব্যাটারে মারে ফেলছে কি দিয়ে মারছে কারা মারছে ইয়ে হিরা চুল দিয়ে মারছে তো আল্লাহর ব্যাটারে যেটা দিয়ে মারছে এটা কি পবিত্র হয়েছে না অপবিত্র হয়েছে এটার কোথায় ঝুলাইছে এটা গলায় ঝুলাইছে যেটা আসবে মাথায় ওটা নিয়ে গেছে পায়ের তলে আর যেটা যাবে মাথায় আর যেটা যাবে পায়ের তলায় ওটাকে নিয়েছে কোথায় তোরা মূর্খ তোরা জান না সুতরাং এই মূর্খগুলি আহা এই যে সৌভাগ্য এই মূর্খটা ত্যাগ করে জ্ঞানের দিকে আসছে আলোর দিকে আসছে অন্ধকারতে করছে আল্লাহ আপনাদের আপনাদেরও করুন এদেরকেও করুন জীবনকে পরিশীলিত করুন এদের জীবনটা সুন্দরভাবে লাইট লিট করে এই জন্য আল্লাহ দান করুন এতক্ষণ আমরা আলোচনা শুনলাম এবং তিনি যে নির্দেশনাগুলি দিয়েছেন এবং এর আগে যে সকল প্রাজ্য আলোচক তাদের সুচিন্তিত অভিমত দলিল প্রমাণ সহ উপস্থাপন করেছেন সেগুলি থেকে যে আমরা ফরাকি আমরা যেন বলে শিক্ষা গ্রহণ করি এবং এটাকে লালন করি এটাকে পরিচর্যা করি আরো বেশি উৎকর্ষ সাধন করতে চেষ্টা করি আল্লাহ আমাদের প্রবিত শুধু মনে হয় অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তো এর মধ্যেই আমাদের মাঝে আরেকজন আমন্ত্রিত মেহমান তরুণ মাদানী এসে উপস্থিত হয়েছেন তিনি কথা বলবেন আমি শেখ আবদুল্লানী সাহেবকে সন্তিপ্ত দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ وعلى آله واصحابه من تبعهم بإحسان الى يوم الدين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام شرুতি প্রশংসাগত করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার উপর অনুগ্রহে ও आशीष মেhbaride সংক্ষিপ্ত সময়ের জন্য এমন একটি আনন্দ ঘন অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি এই জন্য দর্শকের আদে করছি আলহামদুলিল্লাহ অথবা অসংখ্য অগণিত ও অজস্র সরাজ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নাবী সর্বশ্রেষ্ঠ নাবী সর্বশেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আরিবসাল্লামের প্রবীণ আসলে বিজ্ঞজনরা আলোচনা করার পরে আমাদের মতো ব্যক্তিদের দাঁড়াতেও লজ্জাবোধ করে তো যেহেতু ইতিপূর্বে আমি আসলে সবার আলোচনা পাইনি যে আমাদের মমতারাম শেখ কামাল জফরি সাহেব আলোচনার পরে আমাদের কথা বলার জন্য মুখ খোলাইতেও মুশকিল হয়ে গিয়েছে তারপরও যেহেতু কর্তৃপক্ষ অনুরোধ করেছেন বা ঘোষণা করেছেন আমি হাতে ইসারা করছিলাম যে না প্রয়োজন নাই উনি যে মূল্যবান কথাগুলো বলছেন আমাকেই মনে হচ্ছিল আমি নতুন শুনছি এগুলো কারণ আসলে বাচন ভঙ্গিটাই মানুষের হৃদয়কে আকর্ষণ করে ইন্না হাতিগুলো তো আমরাও জানি কিন্তু উপস্থাপন করছিলেন মনে হচ্ছিল যেন এই যে আজকে আমি নতুন করে শুনছি আমার কাছে মনে হচ্ছে যেন উনি বলতেই থাকতেন কিন্তু আসলে হয়তো সময়ের স্বল্পতার কারণে উনি চলে গেলেন তা আল্লাহ তাকে দান করুন উত্তম পদ্মা দান করুন এরপরেও আরো মূল্যবান আরো শিক্ষিত এবং প্রজ্ঞাময় অনেক আলেমোনামা আছেন তারাও কথা বলবেন আমি সংক্ষিপ্ত আপনাদের এই আলোচনায় দু একটি কথা ঈশ্বরিক হতে চাচ্ছি তো আজকে এই যে আপনারা আমাদের আল্লাহ নিকটে যে একমাত্র মনোনীত দিন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সেখানে আপনারা এসেছেন এর জন্য এবং সাহালান শুভেচ্ছা স্বাগতম তবে বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে কিছু কিছু চক্র চক্র এই আপনাদেরকে নিয়ে কিছুটা ব্যবসার আয়োজন করেছে এদের থেকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবে এবং কিছুটা নাম ধরে বললেও গিবত হবে না কারণ জিবতের কয়েকটি পর্যায়ে অনুমতি আছে ছয়টি পর্যায়ে অনুমতি দেওয়া হয়েছে কারণ যারা সমাজ জাতিকে নষ্ট করে তাদের ব্যাপারে নাম ধরে ধরেও বলা যাবে যেখানে আল্লাহ রবুল্লা আলমের ছয় নাম ধরে ধরে দোষ বলেননি বলেছেন এবং বলেছেন তাবাদা লাহাবিব আবুল আহবের নাম ধরে আল্লাহ এখানে সমালোচনা করেছেন তাহলে গিবত মানে সেটা হচ্ছে যদি অন্যায় ভাবে কিছু বলা হয় তার অসাক্ষাতে সেটা ত্রুটি হবে ভুল হবে তবে যদি জাতিকে রক্ষার জন্য বলা হয় সেটা আসলে আহ ত্রুটি হবে না আবু বকর নামে একজন ব্যক্তি আছেন তিনি নবমুসলিম নামে একজন চীনে তাকে হয়তো তিনি থাকতে পারেন আমি শুনেছি তিনি এই বিষয়গুলো নিয়ে একটা ব্যবসা বাণিজ্যের মতো করার চেষ্টা করেছেন যারা তাদের সামনে হ্যাঁ আপনি সাক্ষ্য হয়েছেন ওনারা আমার হাত বলার সাথে সাথে ওনারা সাক্ষ্য দেওয়া শুরু করেছেন তো এই ধরনের ব্যক্তিদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে এবং আমি আপনাদের জন্য এটুক মনে করি আপনারা যখন অন্য ধর্মের ছিলেন তখন নিজেরাই শরীর খাটিয়ে পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের জীবন জীবন অতিবাহিত করার চেষ্টা করতেন क्यु श्रेष्ठ धर्मे आसार पर अनेक भाई के देखा जाते दे चाहिए चावा पेशा पेशा हिसाब से ग्रहण कर दी हाँ जिसलम श्रेष्ठ धर्म अपनी अन धर्मेज निजे शरल खाकी परिश्रम कर जीवन की प्रतिबहित कर चेषा कर लें क्योंकि श्रेष्ठ धर्म एस निकृष्ट पेशाटा क्या ग्रहण करते जा নিতান্ত প্রয়োজন যদি হয় যতটুকু না হলেই নয় এটুক যখন আমাদের সংগ্রহ হয়ে যাবে তখন আমরা নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব নিজেরাই অন্যকে সাহায্য করার চেষ্টা করব কারণ আপনি এই যে আমি আসার সময় আর সময় স্বল্পতার কারণে হাতিগুলো দেখার সম্ভব ওইভাবে হয়নি আস্তে আস্তে গাড়িতে কয়েকটি হাদিস আমি দেখছিলাম এই যে অন্যই ভাবে যারা অন্যের মাল চেয়ে নিজেরা বড়লোক হওয়ার চেষ্টা করে সেটা থেকে থেকেই মুসলিমরাই করুক বা নতুন যারা আছেন তারাই করবে। আল্লাহ রসম কঠিন কঠিন কথা বলেছেন যে ব্যক্তি অন্নের মাল চেয়ে নিজে বড়লোক হওয়ার প্রবণতা রাখে জামরান সে যেন আগুনের অঙ্গার হাতের উপরে নিয়েছে ফেরক এখন তার ইচ্ছা এটা তো আগুন সে আগুন এখন কম নিবে না বেশি নিবে এটা সিদ্ধান্ত তারই তার উপরেই রইল এটা তো অঙ্গার নিয়েছি একটা অঙ্গারে রাখা যাবে না সেখানে আমি যত নিব যত চাইব ততই অঙ্গার আমার বেশি হয়ে যাবে জাহান নামের আগুন আমার জন্য রেডি হয়ে থাকবে তো ইন্নাহি বা ইন ইলাহি রাজ আরেকটি বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করে বলব কিছু কিছু ভাই দেখা যাচ্ছে যে এই যে ব্যবসার কারণে বা যে একটা মনের ভিতরে একটা অসৎ উদ্দেশ্য আছে একজন ভাইকে একাধিক স্থানে পেশ করে তাকে মুসলিম বানানোর চেষ্টা করছে এক ভাই এক মসজিদে গিয়ে ইমাম ধরে এখানে কিছু মুসলিমান হয়ে সেখানে কিছু বলে দিলেন ইমাম সাহেব পেলেন কিছু ওই ভাইকে নিয়ে আরেক জায়গায় মসজিদে গিয়ে সেখানে আবার মুসলমান বানানো হয়েছে আমি নিজেই লজ্জিত সেদিন আমি এক জায়গায় অবস্থান করছি আমাকে ইন্টারনেট থেকে একটা পোস্টে দেখাচ্ছি সাহেব দেখিয়েছেন এইসব লেখালেখি হচ্ছে কি ব্যাপার যে যে ছেলেটা আপনার ওখানে মুসলিম হল সেই ছেলেটাকে আবার পার্শ্ববর্তী আরেকটি মসজিদে নিয়ে গিয়ে সেখানেও বিশ্রাম গ্রহণ করানো হচ্ছে দুই জায়গায় এরকম কত জায়গায় হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বিপক্ষ ভাইয়েরা যারা আছেন তারা এগুলোকে ইন্টারনেটে পোস্ট করে দিচ্ছে এবং লিখেছে যে জানি না এদের উদ্দেশ্য কি মানে আমাদের উদ্দেশ্যটা কি আমরা এদের নিয়ে ব্যবসা করে খাচ্ছি এমনা আর ইল্লাহি বা এমনা এই ধরনের কর্মকাণ্ড যেন আপনাদের কাছ থেকে কেউ আদায় করতে না পারে এ ব্যাপারে আপনাদেরকে খুব নজর এবং সম্পূর্ণ মানে দৃষ্টি রাখতে হবে আপনারা যেন ব্যবসায় পণ্য হয়ে না যান কারোর ক্রিয়ানদ হয়ে না যান আশা করি আমার এই সংক্ষিপ্ত কথায় আসলে বলছি বিজ্ঞজনের সামনে কথা বলাটাই আমাদের জন্য মানে কষ্ট হয়ে গিয়েছে তারপরে দুই কথা বললাম আশা করি এটা বুঝতে পেরেছেন আর বিষয় আমি আপনাদেরকে বলব যারা আমাদের এই নবমুসলিম ভাইদের দায়িত্বে আছেন দেখাশোনা করছেন তাদের প্রতি আমার একটি পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ভাষাটাকে মিষ্টি করবেন কারণ এটা হচ্ছে বিশাল বড় সম্পদ একটা মানুষকে হাজার টাকা দিয়ে উপকার করতে না পারলেও যদি দুটো মিষ্টি কথা তাকে বলতে পারি তাহলে অবশ্যই তিনি আনন্দিত হবেন আপনার রফতানের কাছে দেওয়ার মতো কিছু ছিল না কিন্তু তারপরে এই দরিদ্র অসহায় সাহাবারা রফসানের পিছু ছাড়তেন না কারণটা কি আল্লাহ কুরানে বলেছেন হ্যাউলি আল্লাহর বড় মেহরবানি যে আল্লাহ আপনার হৃদয়টাকে কমল মোলায়ম নরম করেছেন যদি আপনি কর্কশী হতেন হতেন হতেন ব্যবহার করতেন তাহলে এই আশপাশের কেউ আপনার কাছে থাকত না সবাই কেটে পড়ত কিন্তু কাছে ভালো ব্যবহার ছিল মিষ্টি কথা ছিল এই এই সাহাবারা পেটে খাবার থাক আর না থাক ব্যবহারে মোহাম্মদের সাথে তারা অঙ্গামীভাবে জড়িত ছিলেন এবং আপনি মুসার সালামের ঘটনাটাও জানেন যে মুসার সাল্লাম যখন ফেরাউনকে কাছে আদা পাঠাচ্ছিলেন তখন কি বলেছিলেন ওয়াকু লাহু মুসা আপনার দুজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন পৃথিবীর ওই যুগের শ্রেষ্ঠতম ব্যক্তি দয় তাকে প্রেরণ করা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম একটা মানবের কাছে কথাটা কি বেশি বলে ফেলেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদ্বয় মূসাহার আল্লাহর পক্ষ থেকে তারা নবুত প্রাপ্ত নবী রসুল তারা পাঠাচ্ছেন কার কাছে একজন অবাধ্য বান্দার কাছে আর আল্লাহর পরামর্শ হলো সেটা পরামর্শ নয় এটা নির্দেশ হল তার সাথে তুমি ভালো আচরণ করবে কথাটাকে সুন্দর বলবে শালীন ভাষায় বলবে ওরা তো অজানা মানুষ ভুল করতেই পারে কাজে আমাদের পক্ষ থেকে ও গুলো না হয় এই আমি বলবো যারা কর্তৃপক্ষের এই যে দায়িত্ব আপনারা যারা পালন করছেন আমরা যেন সবাই ব্যবহারটাকে শালীন করি মার্জিত করি ভদ্র করি যেন এই সকল নতুন ভাইয়েরা আমাদের কাছ পুরো প্রকারের কষ্ট মনে না পায় তাকে আমি খেতে দিতে না পারি দুটো মিষ্টি কথা বলতে আর টাকা লাগে না আশা করি এই কথাগুলো আমি বোঝাতে পেরেছি আল্লাহ রবুল্লা আহামিন আমাদেরকে করান এবং শা এবং প্রকৃত দিন মেনে চলাতে অভিযান করুন আরামিন এবং আমরা আরো অন্যান্য ভাই যারা আছি তারা যেন এই সকল নতুন ভাইদের যদি কোথাও চাকরির ব্যবস্থা করা দরকার হয়ে থাকে এবং কারোর যদি সুযোগ থাকে সেই ব্যবস্থাগুলো আপনারা করবেন আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আমি তুলে পেরেছি আমাদের সবাইকে আমলার তো সিদার করুন তাকে এবং আমাদের সকলকে যোগান করুন আমি শ্রীমণ্ডলী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ সমাপনী কথা শুনবেন মাননীয় সভাপতি কাছ থেকে আমি কোন অনুষ্ঠান করে আপনাদের সাথে ছিলাম কর্মসূচি আবারও দেখা হবে কখনো সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবদীক্ষিত বা কুহুর উগকারী মুসলিম ভাইদেরকে নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমাকে কিছু বলতে দেওয়ার শেষে বলতে দেওয়ার উদ্দেশ্য হলো সমাপনী ঘোষণা আলহামদুলিল্লাহ তার আগে একটা সুসংবাদ আছে ইনি হচ্ছেন আব্দুর রহিম এই যে মসজিদটা আমরা যেখানে আসি মাদ্রাসা যে সামনের জায়গা আলহামদুলিল্লাহ উনি ওনার ফ্যামিলির সহযোগিতা সমন্বয়ে উনি এই মসজিদের জায়গা দান করছেন তার উপরে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচতলা সাইতলা ফাউন্ডেশন আর উনি মাদ্রাসা তথা। মুসলিম বা মুসলিম ন মুসলিম বলতে তো মুসলিম হয়ে গেল তাই না কুফুর ত্যাগকারী মুসলিম তাদের উদ্দেশ্যে মানে তাদের কথা বিবেচনা করি যখন এই অনুষ্ঠানের ব্যাপারে আনাগুনা চলছে এই অনুষ্ঠান সাজানোর পরিকল্পনা চলতেছে এরকম সময় উনিও আলহামদুলিল্লাহ উদ্বুদ্ধ হয়ে ওনার ফ্যামিলি সদস্যদের সাথে সমন্বয়ে চার হাজার না চার হাজার স্কোয়ার ফিটের একটি জায়গা উনি যে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিল্ডিং উঠাবেন তার সেই বিল্ডিং এর চার হাজার ফিট জায়গা উনি এই নৌ প্রশিক্ষণ তাদের তালিম তালিমের ব্যবস্থা করার জন্য দান করার ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ তো উনি সালাম দিয়ে দোয়া চাইবেন আপনারা সবাই করবেন যাতে আমি এই তালিমের ব্যবস্থাটা করে দিতে পারি আলহামদুলিল্লাহ তো আর আপনাদেরকে আমরা কষ্ট দিব না আমার আলোচনা আমি শুরুর দিকে করে ফেলেছি এখন শুধু সমাপ্তি ঘোষণা কিছু ভাই আমাদের আসেন বাইরে যারা হয়তো এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন বা তাদেরকে জানানো হইতে পারে এই আমি একটু অনুষ্ঠানের সারসংক্ষেপ পরিচিতিটা একটু আরবিতে বলবো আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ রাসুল্লাহ إن هذا البرنامج الذي نحن فيه برنامج أقيم بعنوان دور التعليم المسلمين للجدد ورعايتهم ورعا... وهذا البرنامج أقيم تحت إشراف دار القرآن والصنة بإستراليا و بنفقه المحسن شميم بابو الموظف باستراليا قام بتبرع 100 الف تكه تقبل الله عز وجل منه تبرعه وصدقته ووفقه للمزيد من هذا العمل الخيري من هذا العمل الخيري وكسر الله عمثاله وجزا الله خيرا الحمد لله আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলব আমার কিছু বক্তব্য আপনারা আগে শুনেছেন আল্লাহ দুবার কবুল আমাদের সকলকে যেন ইসলাম কবুল করার পর দৃঢ়তা দান করেন سبحان الله جميع على الاسلام আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে দয়া করব প্রার্থনা করব আল্লাহ যে আগেও বিশ্বাসী ছিলাম এবং মুসলিম হয়েও আমরা বিশ্বাসী হয়েছি খালি বিশ্বাসের ক্ষেত্রে কিছু দৃঢ়তার দরকার আমাদের কিছু সংস্কারের দরকার আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মিডিয়া মধ্যস্থতাকারীর কখনো প্রয়োজন নাই আল্লাহ চাহা এটাই ছিল তদানীতন যুগের কুরাইশ কাফেরদের ধর্ম বিশ্বাস যে তারা আল্লাহর সান্নিধ্য চাইত কিন্তু সরাসরি চাইত না তারা মাধ্যম দিয়ে চাইত তারা আল্লাহর কাছে আল্লাহকে চিনত আল্লাহর প্রতি তাদের ইমান ছিল আল্লাহর কাছে তারা দোয়া প্রার্থনা করত মাফা আমরা এদের এবাদত করি শুধুমাত্র তাদের সান্নিধ্য আল্লাহর সান্নিধ্যে পৌঁছার ঘণ্ট আল্লাহর সান্নিধ্যে পৌঁছাটাই উদ্দেশ্য ছিল কিন্তু তারা মাঝখানে মিডিয়া মধ্যস্থতাকারী অবস্থতা এগুলো তারা বিশ্বাস করত মাত্র আল্লাহর অবাদত করার সুযোগ আছে ইসলাম ধর্মের ভিতরে মুসলিমদের ভিতরে তাও মুসলমান বলতে কিন্তু সবাই এখন নির্ভেজাল ইসলামের ভিতরে নেই আজকে অনেকেই সেই জাহিদি যুগে অন্যান্য বিধর্মীদের মতো বিভিন্ন মাধ্যমে বিশ্বাসী হয়ে গেছে যেমন বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর মাধ্যমে যেমন আল্লাহ আল্লাহর সান্নিধ্য চায় হিন্দু ধর্ম অন্য ধর্ম ঠিক একই ধরনের আমাদের ইসলাম ধর্মের ভিতরে আল্লাহর মাঝে এবং বান্তার মাঝে মধ্যস্থতায় বিশ্বাসী আজকে অনেক মুসলমান বরং অধিকাংশ মুসলমান এই যে পীর মুরিদি জগৎটা তারপরে মাজার কবর দরগাহ দরবার এগুলো কিন্তু আমরা এটাকে বলতে পারি যেমন ন মুসলিম বলি এটা নৌ অমুসলিম নন মুসলিম হওয়ার একটা আয়োজন ব্যাপক আয়োজন বিস্তর আয়োজন চলছে শুধু এটা ন মুসলিম না নন মুসলিম চলছে বেশি হারে আমরা ন মুসলিম যত যত সংখ্যায় না হচ্ছি তার চেয়ে অনেক অনেক অনেক গুণ বেশি হারে নন মুসলিম হচ্ছে মানুষ মুসলমানরা নন মুসলিম হচ্ছে আর এই নন মুসলিম হর এই কি বলে কেন্দ্রগুলো হচ্ছে মাজার দরবার দরগাহ বিভিন্ন পীর মুড়িদের আস্তানা নউজুবিল্লাহ যে সমস্ত আমাদের দেশে চলছে এগুলো হলো নন মুসলিম হর আপনারা যদি ন মুসলিম হচ্ছে এক পার্সেন্ট তো নিরানব্বই হচ্ছে নন মুসলিম এরকম অবস্থা নৌজুবিল্লা আপনারা এগুলো দেখে আবার বিভ্রান্ত হবেন না যে আমরা তো আগেই ছিলাম আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি কালকেও লোকটার সাথে দেখা একটা আমাদের প্রতিব অমুসলিম দেখলেই কিন্তু আমাদের উপরে দাওয়াত দাওয়াজিব হয়ে যায় যদি কেউ আপনার সামনে কখনো বলে আমি হিন্দু ধর্মাবলম্বী তাহলে আপনার উপরে দাওয়াত ওয়াজিব হয়ে গেছে আপনি কখন দিবেন কবে দিবেন সময় সুযোগ খোঁজার কোন সুযোগ নাই যেমন উনি বললেন যে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি তারা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ এদেরকে আমরা ভালো করেছি নি তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব এবং তাদের কাছে এই ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করব আমি আমরা নিজে সাহস না পাইলে না না কথা বলতে পারলে কায়দা করে দেব আমরা ব্যবস্থা করে দেব এটা আপনাদের পক্ষে সম্ভব ते आपनारा सबाई कुर सुन्या भित्तिक मुसलिम हर चेष्टा कर एक बोल बक्ता समबत बो सैफुल्ला भाई प्रचलित मुसलिम जरा मुसलिम परिचय दीच मुसलिम हमी मुस्लिम मुसलमान देखे मुसलिम इसलम धर्म दीक्षित हार नाई सूझ उपाय नाई वास्तव में कबुल करी मुसलमान देखा तालमाम धर्म कबुल करता जन व्यक्ति बोलते यूरोप अमेरिका इसलम आ मुसलमान नाई और एशिया মুসলমান আছে ইসলাম নাই মানে এরা ইসলাম বলতে বোঝাচ্ছে সামাজিকতা এই যে সামাজিক সম্পর্ক পরস্পরের সাথে সম্পর্ক লেনদেন সত্য বলা ওয়াদা রক্ষা করা হ্যাঁ আত্মসাত না করা তাই না তারপরে প্রতিশ্রুতি রক্ষা করা এই যে এগুলো ব্যাপার আসলে তো ইসলাম যারা সত্যিকার অর্থে পালন করবে তারা দুনিয়াটাও সুন্দর করে ভোগ করতে পারবে আমরা তো দুনিয়াটা সুন্দর করে ভোগ করতে পারিনি আমি কই দিন আগে মাত্র নতুন স্যান্ডেল চামড়ার স্যান্ডেল কিনে ওটা আর পাইনি আজকে আর আনতেই সাহস করিনি পরের দিন যে কিনছি নিল্লাহ এরকম অবস্থা এখন এখানে কে যে কি উদ্দেশ্যে চলে আসে কারণ আমার বাসা পাশে এই হল অবস্থা তো দেখেন এই যে হল বাস্তবতা এয়ারপোর্ট থেকে আপনি বাসা যাবেন খালি জিজ্ঞাসা করে দেখেন যে আমি ভাই কি বলে ইউরোপ থেকে এসেছি আমি আমেরিকা থেকে এসেছি লন্ডন থেকে এসেছি আপনার সহযোগিতা আমি অমুক গন্তব্যস্থানে যেতে চাই প্রকৃত কোন অন্ধকারে নিয়ে যে লুটপাট করে সর্বনাশ করে দেবে হত্যাও করে ফেলবে নবজুলিল্লাহ এটাও তো চলছে এখন নামজুলিল্লাহ হত্যা করে ফেলছে না কয়েকজন কূটনীতিককে হত্যা করা বলো কারা হত্যা করলো এর অবশ্যই সন্ত্রাসী আমরা এর সাথে মোটেও সম্পর্ক যুক্ত না আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করি ঘৃণা করি এর সাথে আমরা বহৃত পোষণ করি অবশ্যই ইসলাম দুনিয়াতে যেমন শান্তি প্রতিষ্ঠা করে আখেরাদের শান্তিও নিশ্চিত করে জাপানের লোক কিভাবে বলে সাইকেল তালা না দিয়ে চলে যায় আমাদের দেশে কল্পনা করা যায় তিনটা তালা দিয়ে ররের সাথে সাইকেলকে তালা দিয়েও পাওয়া যায় না এটা কেমন কথা তা আমরা সত্যিকার অর্থে মুসলিম হ্যাঁ যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম আমি দাওয়াত দিয়েছি আমাকে মাছ দিয়ে যায় আমি মনে করি যে এটা মুসলমান পরে নাম জিজ্ঞেস কর কুরবানির পরে বললাম যে ভাই তুমি কি কুরবানি দিছ তুমি তো মাছ বিক্রি করো বড় সড়ো কোনো মাছ কুরবানি দিছ না খাসি না গরু বলছে হুজুর কি বলেন আমি তো হিন্দু কিসের কুরবানি হিন্দু তুমি হিন্দু তো গজল বলা যাইছে সে লাই লাই লাল্লাহ গজলও বলে মাঝে মাঝে ওয়াজও করে ওয়াজেরও বিভিন্ন ডায়লগ ছেড়ে দিয়ে বক্তাদের ওয়াজের ডায়লগ ছেড়ে দিয়ে বলেন সবাই তোকে বললাম তুমি মুসলমান হয়ে যাও মুসলমান হওয়ার দাওয়াত দিলাম তো বলছো আমি তো মুসলমান হুসু আমি তো মুসলমানের মতোই আমি তো আমাকে কোনো পার্থক্য বুঝতেছি না মুসলমান থেকে ভিন্ন আমি মোটেও আমি দেখতেছি না আপনি আমাকে মুসলমান বলতে পারেন তাহলে তুমি এই যে মূর্তি পূজা টুজা করো দেবদেবী পূজা করো তো ওটা আমি করি না গ্রামে হয় আমি যাই না বুঝেছেন যাই না তো জানোই কালেমা পড়ে এখন নামাজ শুরু পাঁচ অক্টর সালাক পরো আমি যেসব এলাকায় গ্রামে থাকি একজন নামাজ পড়ে না মুসলমানরা ওকে আমি আর মুসলমানই বানাইতে একটা মডেল দেখাইতে পারতেছি না যখন মুসলমান এরকম মুসলমান হইতে হবে ওকে দাওয়াত দিয়েই বিপদে পড়ে গেছে আমি বললাম যে এই যে দেখো আমার পরিবারের সবাই বাচ্চা খাচ্ছে সহ নামাজ পড়ে তাহলে কি আপনার এই পরিবারটাই মুসলমান তার বাংলাদেশে আর মুসলমান নেই আমি যাদের সাথে থাকি ওরা তো কেউ নামাজ মুসলমান কিন্তু কেউ নামাজ পড়ানো দাওয়াত দিয়ে পড়েছি বিভাগে এখন আমার মডেল দেখাইতে পারতেছিলেন মুসলমানের মডেলটা কি হবে কিরকম কেমন মুসলমান হবে এটা আর দেখাইতে পারছি প্রত্যেকটা কথায় প্রশ্ন আসতে স্যার তা আলহামদুলিল্লাহ আমরা যেন এরকম মুসলিম না হয় আমরা সত্যিকার অর্থে মুসলিম হবো কে কেমন মুসলমান মুসলমানদেরকে মডেল হিসেবে আপনারা ব্যবহার করবেন না আপনারা কোরআন না পড়েন পড়ার চেষ্টা করেন আমরা তালিমের ব্যবস্থা করব। কিন্তু তালিমের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কি বসে থাকবো আপনারা অবশ্যই বাংলা পড়তে জানেন বা ইংরেজি পড়তে জানেন শিক্ষিত আপনারা নিজ গরজে নিজ তাগিদে যাহার নাম থেকে মাথার গরজটা তো আমার নিজের আগে থাকতে হবে বেশি থাকতে হবে সবার এর জন্য আমি পড়াশোনা করি এর জন্য আমি কোরআনের তফসির তর্জমা এগুলো পড়ব তারপরে সহি বৈভুষ্ট কাছে নামাজ শিক্ষা নামাজ শিক্ষার ব্যাপারে আপনি বিভিন্ন নামাজ শিক্ষা পাবেন আকিদার ব্যাপার আকিদা মানে ধর্ম বিশ্বাস ইসলাম সম্পর্কে ধর্মবিশ্বাস নানান ধরনের ধর্মবিশ্বাস হ্যাঁ আর যারা আপনারা ইন্টারনেট চেনেন ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর জাকেরিয়া ভাইয়ের একটা ওয়েবসাইট আছে ইসলাম হাউস ডট কম এখানে বাংলা বই প্রচুর বাংলা বই আপনারা পাবেন আমাদের লিখিত বই পুস্তক আছে আমাদের বক্তব্য আছে প্রত্যেকটা আজকে যাদের বক্তব্য আপনারা সরাসরি শুনলেন তাদের বক্তব্যগুলো ইন্টারনেট ইউটিউবের মধ্যে আপনারা পাবেন আমাদেরও সবারই বক্তব্য ওখানে রয়েছে আপনারা সংগ্রহ করে সেখান থেকেও জানার চেষ্টা করবেন আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমরা যেহেতু এরকম একটা স্পেস আমরা পেলাম আর আমাদের আজকের যারা সনামধন্য বক্তা সমাজের সুপরিচিত তাদের মাধ্যম আমরা চাই এই এটা যেন তাড়াতাড়ি বাস্তবায়িত হয় আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের এখানে হয়তো আমরা একটা তালিমের নিয়মতান্ত্রিক ক্লাস ভিত্তিক একাডেমিক কোন আমরা ব্যবস্থা করে ফেলবো ইশা আল্লাহ কাছে তৌফিক চাই আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে দান করুন সব্লাহ জানিয়ে আল্লাহ ইসলাম ও আল আকিদা সাহেহা ও আলহ والخربات اللهم عمين اللهم أصلح لنا ديننا الذي هو عسمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا وادع لي الحياة زيادة لنا في كل خير والموت لنا من كل شر والموت لنا من كل شر اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والمواد إذا كثم يمنقر يجيب التعوات برحمتك يا أرحم الراحمين سبحانك الله ومحمدك أشهد إلا إله إلا, إلا, إلا تستغيره وأذوب إليك السلام عليكم ورحمة الله وبركاته